তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য তিনি আসসালামাইকুম রাহরকাত সমিল্লি রাহ্ম দিন কবন লা দিনী আগোলাম মিনল জিনুমো দিনালিয়ন مِنَ আসফলি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 نزلا من غفور رحيم آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب আজকের মজলিস ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা হয় আমি একটা বিষয় সবার সামনে পরিষ্কার করার চেষ্টা করব আমরা সবাই যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আমাদের পরিচয় পরিচয়কে আমরা কি বলবো সবাই বলি যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের পরিচয় কি আমরা উত্তর কি দেব মুসলমান আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান मुसलमान धर्म सूझ नहीं अस्तित्व शिकर दिखे एक बार तकाना दरकार सबा बोल रहा मुसलमान আমরা সবাই পরিচয় দিচ্ছি যে আমরা আমাদের জীবনে ইসলামকে অনুসরণ করে চলি কিন্তু বাস্তবে সবাই ইসলামকে চিনি কারণ আমি যদি কোনো জিনিস চিনি সেটা পালন করা আমার পক্ষে সম্ভব যদি আমি জিনিসকে না চিনি, তাহলে সেটা পালন করা সম্ভব না আমার বাবা জন্মের পর থেকে উদাহরণস্বরূপ বিদেশ থাকেন আমার বয়স যখন বিশ বছর তখন তিনি দেশে ব্যাগ করলেন মাঝে অনলাইনে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই আমি তার কোনো ছবিও দেখি না এখন হঠাৎ করে যদি তিনি আমার সামনে আসেন আমি চিনব তিনি আমার বাবা কিন্তু জন্মসূত্রে এবং আমার আইডি কার্ড হোক অন্যান্য জায়গায় সব জায়গায় তার পরিচয় দেওয়া যে তিনি আমার বাবা। তো এটা সবাই স্বীকার করবে আমার বাবা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কোনো সংশয় নেই কিন্তু আমি তাকে চিনছি না আমাদের বাংলাদেশের গ্রামেগঞ্জের অনেক মানুষ বাস করে তাদেরকে গিয়ে যদি বলা হয় রাষ্ট্রীয় হিসাব অনুযায়ী প্রতিটা মানুষের মাথা পিছু ঋণ হলো এত টাকা তোমার মাথা পিছু ঋণ এত টাকা রয়েছে সেই ব্যক্তি বলবে সরকারের থেকে। নেইনি। আমার মাথা পিছু আর মাথার ঋণ থাকবে কেন আমি তো নিজের যা কামাই করি তাই আমি খাই এসব ঋণ টিন আমি মানি না এ কথাই বলবে কিনা আপত্তি কেন করছে কারণ মাথা পিছু ঋণ বিষয়টা যে কি সেটার বাস্তবতা অনুধাবন করতে পারেন তো আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ইসলাম কি আমি হয়তো বলবো ইসলাম মানে নামাজ ইসলাম মানে রোজা ইসলাম মানে হজ ইসলাম মানে জাকাত ইসলাম মানে বিবেক উত্তর দেবে এগুলো হলো ইসলামের এক একটা অংশ এক একটা শাখা এগুলো তো ইসলামের পরিচয় হতে পারে না আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি কে আমি যদি বলি আমি হলাম একটা হাত আমি হলাম একটা চোখ আমি হলাম একটা চুল এগুলো আমার এক একটা অংশ এক একটা অঙ্গ কিন্তু এটা পূর্ণাঙ্গ আমি না নামাজ এটা অবশ্যই ইসলামের অন্তর্ভুক্ত রোজা অবশ্য ইসলামের অন্তর্ভুক্ত হাজ জাকাত কালিমা অবশ্যই ইসলামের অন্তর্ভুক্ত কিন্তু ইসলামের পরিচয় তো এটা না। তাহলে ইসলাম কি জিনিস আজকাল আমাদের সমাজের অধিকাংশ মানুষ তারা আবেগের মধ্যে ভেসে বেড়াতে পছন্দ করে রসুল সাল আলী দাওয়াত আবেগ কেন্দ্রিক ছিল না বিবেক কেন্দ্রিক ছিল বিবেক দিয়ে উপদেশ গ্রহণ করবে না অবশ্যই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি সুতরাং আছো কোন উপদেশ গ্রহণকারী जय्ला केवेक अंग प्रत्यंगे मध्य इतना एक दिन खूब आवेगर कथा बल मानुष उल মানুষও আবেগের মধ্যে আবেগের ভেলে বাঁচতে থাকলো আবেগে গদগদ হয়ে তারা কালেমা পরে নিল কিন্তু এই কালেমার হাতিকত এই কালেমার সার কথা তাদের অন্তরের মধ্যে তারা অনুধাবন করেনি তাহলে এই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত তার আবেগ জারি থাকবে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে ইসলামের একজন অনুসারী হিসেবে পরিচয় দেবে কিন্তু যেখানে যেখানে আবেগের প্রয়োজন প্রয়োজন না সেই বদরের ময়দানে ময়দানে ময়দানে আবেগ দিয়ে কি হবে যেই ব্যক্তির বিবেকের মধ্যে সে তার ইসলামকে ধারণ করতে পারেনি সে সেকোনদিন সে তাইফের ময়দানে মার খাওয়ার সময়ও রসুলের সঙ্গী হবে না বদরের ময়দানে রসুলের সঙ্গ ছেড়ে দেবে উহুদের খন্দকের ময়দানে রসুলের পাশে থেকে খুঁজে পাওয়া যাবে যেন আবেগের আবেগ কেন্দ্রিক ইসলাম পালন করতে চায় যদি কথা আলোচনা শোনানোর ইন্দেজাম করা হয় যে দিনই কিছু কথা মানুষ যেন শুনতে পারে সেজন্য কর্তৃপক্ষ একটা ব্যবস্থা করলো তাও মানুষের সেখানে আসা থাকে যেখানে বক্তা যারা আসবেন এমন কিছু কথা বলবে আমাদের চোখ থেকে পানি ঝরতে থাকবে আমাদের অন্তরগুলো বেদাক্রান্ত হয়ে যাবে কিছুক্ষণ কাঁদবো এখান থেকে অস্ত্র ঝরাব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো এরপর ঘরে ফিরবো কিন্তু আবেগ তো সাময়িক হয়ে থাকে কোনো আবেগে স্থায়ী হয় না আবেগ সাময়িক তো যখন এই আবেগের ফুলঝড়ি কেটে যাবে তখন আমার এই মাহফিলের আগের অবস্থা এবং পরের অবস্থার মধ্যে কোনো পরিবর্তন খুঁজে পাওয়া যাবে না আদৌ হজ করেছ কিনা তুমি প্রতি বছর জাকাত দিয়েছ কিনা কবরে কিন্তু এই প্রশ্নগুলো করা হবে না আমরা সবাই জানি কবরে প্রশ্ন করা হবে কয়টা কবরে প্রশ্ন করা হবে কয়টা তিনটা প্রথম প্রশ্ন নাম রব্বুকা তোমার প্রতিপালককে তুমি কি আসলেই তোমার প্রতিপালককে চিনেছ নাকি তোমার কাছে তোমার প্রতিপালক ছিল একটা কল্পিত তুমি তার ব্যাপারে কিছু কল্পনা করে রেখেছিলে আসল প্রতিপালক ভেবেছিলে কিন্তু যেই প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছেন তার স্বরূপ তার হাকিফত তোমার অন্তরের মধ্যেও তুমি ধারণ করতে পারো তোমার বিবেক দিয়েও তুমি তাকে চিনতে পারো দ্বিতীয় প্রশ্ন করা হবো আমার তোমার ধর্ম কি তোমার জীবন ব্যবস্থা কি তোমার মতবাদ যে ইসলাম মানে দাওয়াত ইসলাম মানে জিকির ইসলাম মানে খানকা এরকম এক একটা আংশিক জবাব দিলে উত্তর হবে অমান হাজার রাজুল ফিকুম। এরপর অসুর দেখিয়ে জিজ্ঞেস করা হবে এই যে মানুষটা যাকে তোমাদের মধ্যে প্রেম করা হয়েছিল সেই মানুষটাকে আমি বলবো কত বড় বড় কবি সাহিত্যিকের জীবনে পড়েছি কত উপন্যাস আপনি পাঠিয়েছেন তার কথা বিভিন্ন আজমাফিলে শুনেছি তিনি রহমতুল্ল আলমিন ছিলেন ভালো মানুষ ছিলেন দয়ার সাগর ছিলেন না বিউল রাহনা ছিলেন না বিউল ছিলেন না বিউল সেইফ ছিলেন এতটুকুই আমার জানাশোনা সীমাবদ্ধ কিন্তু বাস্তবে তিনি কে দুনিয়াতে কতকাল থেকেছেন কি করেছে মক্কার মধ্যে কোন অলিতে গলিতে কোন দাওয়াত নিয়ে তিনি ফিরেছেন তিনি দুনিয়ার মধ্যে কোন জীবন ব্যবস্থা নিয়ে আবির্ভূত হয়েছেন মানুষের কাছে কোন মেসেজ পৌঁছানোর তিনি চেষ্টা করেছেন এগুলো তো কোনোদিন আমি বই খুলে দেখারও কোন প্রয়োজনীয়তা অনুভব করি তো যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে তার রবকে চিনতে পারবে না যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে তার দিনকে চিনতে পারবে না যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে তার নবী মহাম্মদ চিনতে পারবে না সেই ব্যক্তি কাল কবরের মধ্যেও সেই মনকার নাকিরের জবাব দিতে পারবে না কারণ পরীক্ষার আগে যদি আমি প্রস্তুতি না নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করি তাহলে পরীক্ষার হলে গিয়ে আমি যত বেশি অনুতাপে ভুগি কেন আমার ব্যাক করার সুযোগ নেই যদি আমি পরীক্ষার হলে যারা মেঘরান যারা গার্ড রয়েছে তাদেরকে যদি বলি যে আমার জন্য পাঁচটা মিনিট আপনি একটু অনুগ্রহ করেন আমি পাঁচটা মিনিট গিয়ে প্রশ্নের উত্তরটা একটু দেখে আসব। এর চাইতে একটা মিনিটও দেরি করবো না সুযোগ দেওয়া হবে কাউকেই দেওয়া হবে না তো সেই কবরের মধ্যে গিয়ে যদি আমি এর প্রয়োজনীয়ত অনুভব করি যে হে আল্লাহ দুনিয়ার মধ্যে বিভিন্ন জিনিস তো আমি বুঝে এসেছি আমি জানি তাহাজের কি হবে আমি জানি দিলে কি হবে। কিন্তু আমি তো জানি না ইসলামের হাকিকত কি আমি তো জানি না আমার রবকে আমি তো জানি না আমার নবী দুনিয়ার মধ্যে কি কি করেছেন তাহলে যেই ব্যক্তি রূপে এই প্রশ্নের উত্তর দুনিয়াতে শিখে যায়নি কাল কবরের মধ্যে উত্তরগুলো গুলো সে দিতে পারবে না আমাদের সবার বছর ব্যাপী মদিনার পাঠ ছিল তার তুলনায় সংক্ষিপ্ত দশ বছর ব্যাপী আমরা যে ইসলাম বলতে যেগুলোকে বুঝি ইসলাম মানে নামাজ রোজাহাজ এই কাজগুলো তো অধিকাংশই মদিনার জীবনে ফরস করা হয়েছে পূর্বে মেয়েরাজ সংঘটিত হয়েছে তো তার পূর্বে মক্কার এই বারো তেরো বছর কি করবে অথচ সে বিভিন্ন সাহাবি এই দুনিয়া ত্যাগ করেছেন মৃত্যুবরণ করেছেন করেছেন আর কাউকে শহীদ করে দেওয়া হয়েছে সেই মানুষগুলো যখন দুনিয়া থেকে যাচ্ছেন তারা কিন্তু হজ করেননি ইসলামের ফরজ জাকাত দেননি ফরজ পাচক পড়েননি রমজানের ফরজ রোজা রাখেননি এগুলো তখনো ফরজও হয়নি তাহলে সেই মানুষগুলো যে কবরে গেল তাহলে কি তারা সবাই জাহান্নামি হবে অথচ কোরআনের ভাষায় তারা হল সাবিটিনা ইসলামে তারা হলেন সবচেয়ে অগ্রগামী তাদের মর্যাদা সবচেয়ে বেশি তারা সবার আগে তো সেই কি করলেন সেটা যদি আমি এই উত্তরটা বের করি সঙ্গে আমি উত্তর পেয়ে যাব যে ইসলাম কি জিনিস রসুল এই দীর্ঘ সময় ব্যাপী তাদেরকে ইসলাম চিনিয়েছেন কারণ ইসলাম আসার পূর্বে তারা সবাই জাহেলিয়াতের মধ্যে ছিল ইসলাম আসার আগের সময়টাকে বলা হয় জাহেলিজুল সে সময়ের অবস্থাটাকে বলা হয় তারা জাহেলিয়াতের মধ্যে ছিল ইসলাম মোমিনদের অভিভাবক তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন ইসলাম দুনিয়াতে এসেছে মানুষকে জাহেলিয়াতের অন্ধকার থেকে বের করে ইসলামের আলোর দিকে নিয়ে আসার জন্য রসুল এই দীর্ঘ সময় রেখা তুলে এনে ইসলামের আলোকময় রাজপথে উঠিয়ে নিয়ে এসেছেন ইসলাম চেনা দরকার আছে না। ইসলাম চিনতে পারবো আবেগ দিয়ে নাকি বিবেক দিয়ে বিরক্ত হয়ে যায় অথচ সে তার মাথা দিয়ে সায়েন্স শিখে ফেলছে কিন্তু এই মাথা দিয়ে ইসলামের মৌলিক নলেজ ধারণ করার জন্য সে প্রস্তুত না কারণ ধর্মবাণী হয়ে গেছে আবেগ কেন্দ্রিক সারা বছর আমার লাইফের ভাববো আমি জান্নাত নিয়ে ফেলেছি এর নাম তো ইসলাম না ইসলাম তো একটা পরিপূর্ণ দিন বিদায় হাজের ভাষণে আল্লাহ তালা তুলের উপর আয়াত নাজিল করেছেন সুরাতদার সুর দিকে আল্লাহ তালা বলে দিচ্ছেন সুতরাং ইসলাম হলো পরিপূর্ণ দিন পরিপূর্ণ হওয়ার অর্থ কি আমার ব্যক্তি জীবন চলবে ইসলাম অনুযায়ী পারিবারিক জীবন চলবে অন্য কোন বিধান অনুযায়ী এই অর্থ पूर्ण दिन है व्यक्तिगत जीवन इसलमिवारिक जीवनों इसलम्बे सामाजिक जीवन इसलम थ राष्ट्रीय जीवन इसलम थमार आंतर्जातिकमंडले इसलम क्यों जो भावे व्यक्तिगत जीवन इसलम পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ইন্টারন্যাশনাল এই সমস্ত ধাপে এসে আমি ইসলাম না অন্য কিছুকে ফলো করব অথবা ইসলামের সঙ্গে অন্য কিছুকে মিলিয়ে খিচুড়ি বানিয়ে করব। করবো সেই ব্যক্তি যতই নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেখ্লা তাল লিস্টের মধ্যে তার নাম মুসলমানদের কাতারে সামিল থাকবে ইসলাম ইল্লাল্লাহ ইহ মু বলার মাধ্যমে একজন মানুষ ইসলামের প্রবেশ করে धानीकृति दरकार नहीं संशय रेखेमा पढ़ते पढ़ते जिकिर करते मुखे फैना तुले फेले তার তারপর সে মুসলমান না সে কাজির উদাহরণস্বরূপ ইসলাম একাধিক বিবাহের বৈধতা দিয়েছে দাসির সঙ্গে শারীরিক সম্পর্কের বৈধতা দিয়েছে ইসলামের মধ্যে ইসলামের মধ্যে বিভিন্ন অপরাধের জন্য বিশেষ বিচার দিয়েছে চুরি করলে হাত কাটা আরো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিচার দিয়েছে এখন একজন মানুষ সে ইসলামের নামাজ রোজা হাজাকাত মানে কিন্তু এই বিধানগুলো মেনে নেওয়া তার জন্য কষ্টকর মনে হয় এতগুলো পশু জবাই হবে সারাটা দেশ নোংরা হয়ে যাবে বিভিন্ন জায়গার মধ্যে আবার যদি বৃষ্টি হয় সবকিছু একেবারে খারাপ হয়ে যাবে পরিবেশ নষ্ট হওয়ার পেছনে এই কোরবানির বড় একটা অবদান রয়েছে এই মন্তব্য অথবা এই দৃষ্টিভঙ্গি যদি কেউ লালন করে এর পড়তে পড়তে মুখে ফেলে মুসলমান হবে পাশাপাশি তো জন্য ইসলাম চেনা প্রয়োজন আছে না ইসলাম চেনবো কি দিয়ে আবেগ দিয়ে নাকি বিবেক দিয়ে বিবেক দিয়ে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ শান্তি না সালাম শব্দের অর্থ শান্তি ইসলাম শব্দের অর্থ হল আত্মসমর্পণ করা নিজেকে সপে দিলাম। আচ্ছা আমি যদি কারো কাছে নিজেকে সোপে দেই এখন আমার জীবনটা কার আমার নাকি আল্লাহ কারণ আমি যদি আমার জীবন আমার কাছে রেখে সারাদিন সোপে দেওয়ার দাবি করি সেই দাবি তো অনর্থ কথা এবং সেটাকে বলা হয় আর যেই ব্যক্তি অন্তরে রাখে একটা মুখে বলে আর একটা সে হলো মুনাফিথ তো আমি যদি বলি যে আসলাম তো আমি ইমান এনেছি আমি নিজেকে সপে দিয়েছি রবুল আলমিনের সামনে তার মানে হলো এখন থেকে আমি রব আলিনার গোলাম হয়ে গেলাম আমি রবীন্দার দাস হয়ে গেলাম আমার ব্যক্তিগত এখন আর কোনো স্বাধীনতা নেই কোনো সক্রিয়তা নেই আমার রবের চাওয়াই আমার চাওয়া। আমার রব যেভাবে আমাকে বলবেন আমি সেভাবে আমার রব যেদিকে চলতে বলেছেন সেদিকে এগোবো আমার রব যা যা করতে না করেছেন তা তা থেকে বিরত থাকবো যদি কেউ একশো পার্সেন্ট রবের সামনে নিজেকে সমর্পণ করতে পারে সেটাকে বলা হয় ইসলাম ইসলামের মধ্যে ভাগ চলে না যেমন উদাহরণস্বরূপ উজু করার জন্য সর্বনিম্ন হাত খুব ভালো করে ধুলেন মাথাও মাছে করলেন পা ধোয়া বাকি আছে এখন এসে নানজ পরে ফেললেন নামাজ হবে উজু করলে পরিপূর্ণরূপে করতে হবে আর পরিপূর্ণ করার অর্থই হল চারোটা ফরজ পালন করতে হবে একটাও যদি কম থাকে এমনকি একটা কম দরকার নেই কোন একটা অঙ্গে যদি নিজেকে ছাপে দিলাম ইবলিস শয়তান এই নাম আমরা সবাই শুনেছি ইবলিস মুসলমান নাকি কাফের শয়তান মুসলমান নাকি কাফের এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে জীবন দাওনি এর কোন প্রমাণ একজনে দেখাতে পারবেন না তাহলে শয়তান কাফের কেন অথচ শয়তান তো কাফের না কাফের বস একজন কাফের কাফের কে বানায় শতানই বানায় नफ शयान ढोकाये मानस कुछ लिप्त है शयान के जाना अल्लाह के सम्बोधन भैसा कल रब्बी से बोल रब्बी प्रभु हेमारति पाल अल्लाह तला जान्नार कारण बेकर दीनारेर हार समय से बेपाल তাহলে শয়তান আল্লাহকে অস্বীকার করে না আল্লাহর অস্তিত্ব নিয়ে শৈতানের সন্দেহ নেই আল্লাহর ক্ষমতা নিয়ে শৈতানের সংশয় নেই তারপর শয়তান কাঠিন মনে হচ্ছে বা বিরক্ত বোধ করছেন আমি আগেই বলেছি আবেগ কেন্দ্রিক কথা বলবো না সংক্ষিপ্ত সময় কথা যেগুলোই হয় আমরা ইনশাল্লাহ বিবেক দিয়ে আমি গ্রহণ করতে বলছি না ভাবতে বলবো কথাগুলোকে গ্রহণ করতে বলছি না কি বলছি ভাবতে আল্লাহ বিবেক খাটবে না আকলকে ব্যবহার করবে না আমিও শুধু এই করে যে কথাগুলো বলা হচ্ছে কথাগুলো যদি একটু কঠিনও মনে হয় কিন্তু আমার অনুরোধ থাকবে কথাগুলো আমরা বিবেক দিয়ে ভাববো ইনশা আল্লাহ শৈতান সে কুফরি কোথায় করলো তার কুফুর এটা না যে সে আল্লাহকে অস্বীকার করে তার কফি তারাও আল্লাহকে যে তোমরা আল্লাহকে আল্লাহ বলো তাদের কেউ হয়তো ভগবান বলে কেউ ঈশ্বর বলে কিন্তু তারাও প্রভুর অস্তিত্বে বিশ্বাস করে এই কথা শুনেছেন কিনা समय विभिन्न विधान दिए सब विधान से मे माना मेने तरह तला दुनिया मध्य राखें से फेस्तर जगते नहीं गए তারা কিন্তু তার চাইতেও বেশি এবাদতকে করেছিল ইবলিস করেছিল ইবলিস করতে করতে আল্লাহকে এত বেশি রাজি এবং খুশি করে ফেলেছে যে তার মাতা আমার দুনিয়ায় সীমাবদ্ধ থাকেনি বরং সে সেই মধ্যে চলে গেছে আল্লাহ তালা তাকে যখন যা বলেছেন যখন যে বিধান দিয়েছেন যত কষ্ট করে হোক না কেন সব বিধানকে পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করেছে ইংলিশ কিন্তু একদিন আল্লাহ যখন তাকে একটা বিধান দিলেন আদম ফা ইবলিশ সবাইকে লক্ষ্য করে যখন বললেন তোমরা আদমকে সিদ্ধা করো আদমের সামনে তোমাদের কপালকে নত করো তখন আল্লাহ তালা বলছেন সৈরতুল বাতারায় ফা যাদু তারা সকলেই অন্তর্ভুক্ত করলো গেল। আজকাল আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি অহংকারের সংজ্ঞা কি আপনারা বলবেন অহংকার মানে অন্যকে ছোট মনে করা আমাদের সবার বিবেকের মধ্যে এটাকে গেঁথে দেওয়া হয়েছে যে অহংকার মানে হলো অন্যকে ছোট মনে করা হাদিসের মধ্যে বলা হচ্ছে আমার অন্তরে বিন্দু মাত্র অহংকার নেই আমি দুনিয়ার সবাইকে আমার চাইতে বড় মনে করি কাউকে আমার থেকে ছোট মনে করি না এই কথা কেউ বলতে পারবেন তার মানে আমরা সবাই জানান নামি অর্থ থেকে তো এটাই মনে হয় অহংকার অন্তরে বিন্দু পরিমাণ থাকলে জিজ্ঞেস করা হয়েছিল মেল কি বরু রসুল অহংকার কি জিনিস রাসুল নিজে সংজ্ঞা বলে দিয়েছেন নিজে পরিচয় বলে দিয়েছেন যে অহংকার কি জিনিস অহংকার হলো বাতরুল হাতি অগাবত নাস। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এর পাশাপাশি মানুষকে তুচ্ছ মনে করা মানুষকে তুচ্ছ মনে করা মধ্যে রয়েছে। দ্বিতীয় ধাপ ধাপ প্রথম হলো সত্যকে অস্বীকার করা আল্লাহ ফেরাউন সে অহংকার প্রদর্শন করেছে তার অহংকার কোথায় কারণ সে সত্যকে প্রত্যাখ্যান করেছে সত্যকে মানতে পারেনি সে আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করতে পারেনি সে বলছে আন রব্ব আলা আল্লাহ আল্লাহ আবার কি আমি তো তোমাদের সবচেয়ে বলো खान कर लो प्रत्याख्यन कराटो अहंकार और जैक्ति अहंकार करफुर जो रही दिनो जानना प्रवेश करा शयतान काफर क्या हलो कारण से आल्ला मात्र एक विधान के अस्वीकार कर शयतान काफे गो अस्वीकार कर लो कुरान तीचे आल्ला जो इबलिश के बल्दा कर সে বলল যুক্তি ছুড়ে দিল রবের বিধানের সামনে লজিক ছুড়ে দিল খালাক্তি আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন। আগুন আগুন থেকে থেকে আদমকে মাটি মাটি নিচে আগুনের মর্যাদা বেশি মাটির মর্যাদা কম যদি সেজদা করতে হয় আদম যদি আমাকে সেজনা করে এটা আমার লজিককে ধরে এটা আমার বিজ্ঞান সমর্থন করে এটা যুক্তি যুক্তিসঙ্গত কিন্তু আপনি আমাকে বলছেন আমি আগুন হয়ে মাটিকে সেজা করব এটা তো আমার লজিকে ज्ञान समर्थन करना जुक्त संगे तो आमार करे ना। आमार जाये ना। आमी विधान के मानते ही समाज ना बर अनेक मानुष के रब विधान अस्वीकार करते देखा जाए कि नास्तिक सब चयंट हल्के নামাজ পড়া যুক্তিতে ধরে রোজা রাখা যুক্তিতে ধরে হাত জাকাতের সঙ্গে সাংঘর্ষিক যেই বিধানগুলো গুলো কষ্ট হয় সেই বিধানগুলোতে এসে তাদের আপত্তি আল্লাহাল কোরআনে বলছেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন ख्याल के उपास्य अब संगे जुक्त संगे विवेक संगे जे विधान मिले से मानब जेटा जुक्त मिले ना विवेक संगे मिलबेना से विधान मानबोना তাহলে সেই ব্যক্তি আল্লাহকে মানেনি সেই ব্যক্তি অবুল আলমিনকে মানেনি বরং সে তার উপাস্য সে তার গড বানিয়ে নিয়েছে তার খেয়াল খুশিকে তার নফকে তার নফ যেটাকে সমর্থন করে সেটা মেনে নেয় যেটাকে সমর্থন করে না সেটাকে মানে না। কিন্তু ইসলাম মানে হলো অর্থ আমরা আগে বলেছি ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা নিজেকে ছপে দেওয়া যে কেমন সপা যে কোনো কিছু যদি আমার বুঝে না আসে তারপরও মানি যদি বুঝে আসে তাও মানি আমাদের যে উজু ভাঙে যে সাতটা কারণে উজো ভাঙে উদাহরণস্বরূপ আমরা যদি মল ত্যাগ করি মূত্র ত্যাগ আমাদের ত্যাগ করি আমাদের উজো ভাঙে মল আমরা দিয়ে ত্যাগ মূত্রি উজু করার সময় কি সেগুলো ধর আমার হাত দিয়ে কিছু বের হয়েছে চেহারা দিয়ে মাথা দিয়ে পা দিয়ে এগুলো কেন হচ্ছে। লজিকে ধরে যে জায়গা থেকে ময়লা বের হলো সেটাকে আল্লাহ যদি বলতেন যে ভালো করে ধরো स्वादी ना। नाम सुन सब चार खलिफार चतुर्थ खलिफाबी बना শীতকালে চামড়ার মোজার উপরে করা যায় আমরা জানি না শীতকালে যে ব্যক্তি মুকিম চব্বিশ ঘন্টা পর্যন্ত সে চামড়ার মোজা কষ্ট করে খুলতে হবে না যদি পবিত্র অবস্থায় উজুর অবস্থায় যদি চামড়ার মোজা পরিধান করেন উজোর সময় অন্য অঙ্গ গুলো ধুয়ে নিলেই চলবে আর পায়ের মোজার উপর প্রতিষ্ঠিত হতো তাহলে মুজার নিচের অংশ মাসেফ করা এটাই বেশি যুক্তিযুক্ত ছিল কিন্তু আমি আমার হাবিব সাল্ল আলী সাল্লামকে দেখেছি তিনি মোজার উপরই ভাগ মাসেফ করেছেন ময়লা উপরে লাগে নাকি নিচে লাগে ছিল কিন্তু উপরের অংশ কেন মাসে করছি উপরের অংশ তো ময়লা না তার মানে ইসলামের ভিত্তি যুক্তির ওপর না এর অর্থ এটা না যে ইসলামের বিধানগুলো যুক্তির বাইরে এগুলোর প্রশ্ন যুক্তি নেই অর্থ এটা না কিন্তু এগুলোর ভিত্তি সমর্পণ করার উপর এগুলোর আয়াতের ব্যাখ্যা করতে পারবে এরকম কোরআনের একজন গবেষক আপনি সারা পৃথিবীর মধ্যে আল্লাহ নিজে সুরাই আলে ইমরানের শুরুতে বলেছেন এগুলো হল অস্পষ্ট আল্লাহ বলেন কোরআনের মধ্যে যে বিধানগুলো গুলো যে বিষয়গুলো কোরআনের মধ্যে অস্পষ্ট যারা এগুলার পেছনে পড়ে তাদের অন্তরে বক্রতা রয়েছে তারা ফিতনা সৃষ্টি করতে চায় তারা এগুলোর ব্যাখ্যা খুঁজে খুঁজে করতে চায় আমি জানি না যতগুলো আয়াত রয়েছে সবগুলো আয়াতের উপর ইমান রাখি সর্বমোট আয়াতের সংখ্যা ছয় হাজার দুইশো ছত্রিশ অনেকে আবার বলবেন সারা জীবন আসলাম ছয় जीवन छह छी के। जी मिलाते समाज बहुत किस प्रचलितर कोई जान्न कथा छह हजार दुशो छत्तीस না ধরলেও মানি সাহাবাহ কেরাম সবার অবস্থা এক ছিল না কিছু সাহাবি গ্রাম থেকে আসতেন কিছু সাহাবি শহরে বসবাস করতেন যারা শহরে বসবাস করতেন সর্বদা রসুলের পাশে থাকতেন তারা ইসলামের অনেক ভিতরগত বিষয় জানতেন আল্লাহ তাত সম্পর্কে আপনি যদি গবেষণা করতে যান আল্লাহ কোথায় আছে এই জাতীয় বিষয় নিয়ে যদি গবেষণা করতে যান কোন কুল তারা বের করতে পারবেন না তারপরও মানি কেন মানি কারণ ইসলামের মূল কথাই হলো নিজেকে ছোঁপে দেওয়া সুরাতের মধ্যে আল্লাহ বলছেন যে রমজান মাস সেই মাসে কোরআন নাজিল হয়েছে এই কোরআন সমগ্র বিশ্ব মানবতার জন্য হেদায়ত কেউ যদি সঠিক পথ পেতে চায় চোখ থেকে যদি অন্ধ চশমা খুলে নেয় কোন মতবাদ কোন মতদর্শক কোন বিশেষ ফিলোসফি এগুলোর চশমা যদি চোখে না রেখে একমাত্র হুদাল্লিন তাকে সরল সঠিক পথে দেখায় তাহলে কোরআন তো হেদায় কিন্তু সুরতুল বাকারা তৃতীয় আয়াতি আল্লাহ তালা বলে দিচ্ছেন হুদাল্ল মু এই কিতাব হলো তাদের জন্য হেদায়ত যারা আল্লাহকে ভয় করে যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে আমাদের ইমানের মূল ভিত্তি হলো অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন আর এখানে যারা রয়েছেন রসুলকে কেউ দেখেছেন রাসুলের কথাকান দিয়ে শুনেছেন আল্লাহর সঙ্গে দেখি সেই জিনিস মানি আল্লাহকে দেখি না আল্লাহকে মানি যদি আল্লাহকে প্রকাশ এনে দেখাতে পারো আল্লাহকে মানবো আর যদি প্রকাশ এনে দেখাতে না পারো হে মূসা তোমার দাওয়াত বন্ধ করে এই সমস্ত অদেখা জিনিসের উপর আমরা অন্ধবিশ্বাস স্থাপন করি না কিন্তু কোরআন বলছে দেখা জিনিসের উপর যদি আর এই প্রত্যয় যা দেখি যা যুক্তিতে ধরে কেবল তাই তাহলে এই নাজিল করেছিলাম সমগ্র বিশ্ব মানবতার হেদায়তের জন্য কিন্তু এই কোরআনের মধ্যে তোমার মতো নর জন্য কোনো হেদায়ত নেই কারণ এই কোরআন হেদায়ত হবে সেই সমস্ত আল্লাহ ভেরুদের জন্য আল্লাহিনাবুল গাইম যারা অদৃশ্যের উপর তাদের বিশ্বাসে ভিত্তি স্থাপন করে কথাগুলো বোঝা যাচ্ছে ফিরেস্ত দেখেছেন আমাদের বিজ্ঞান মনস্করা জিন জাতির অস্তিত্ব অস্বীকার করে জিনকে ভূতের সঙ্গে মিলিয়ে ফেলে ভূত যেমন রূপকথার গল্প যেগুলোর কোনো বাস্তবতা নেই তো এরকম জিনও বোধায় হয় এরকম কোন রূপকথার গল্প এগুলোর আসলে কোনো হাতিকত কোন বাস্তবতা নেই কিন্তু কোরআনের মধ্যে একশো চোদ্দটা সুরার একটা সুরার নামই আল্লাহ তালে রেখেছেন সুরাত করা হয়েছে একটা গোত্র খুব মনোযোগের সঙ্গে কোরআন শুনেছে এবং তারা সরে বলেছে আমরা বিস্ময়কর এক গ্রন্থ আজকে শুনে আসো তো যেই ব্যক্তি তার বিজ্ঞান মনস্ক হয়ে সে তার বিজ্ঞানকে সমর্থন করে না অথবা সে দেখেনি এই জন্য অস্তিত্বকে অস্বীকার করে সেই ব্যক্তি কোরআন কোরআন উপর ইমান আনার মূল কথাই হল যুক্তিতে ধরুক না ধরুক চোখে দেখি অথবা না দেখি সর্বাবস্থায় এগুলোর উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে আজকাল অনেক মানুষ ইসলামকে যুক্তির দ্বারা প্রতিষ্ঠিত করতে চায় को धर्मप्रायन हो जाती हल्का निजर खेल खुशी आल्लाई दी হেনবি আপনি ওই ব্যক্তিকে দেখেছেন যে নিজের হাওয়া নিজের কামনাকে সম্বুল আলমিনকে ইলা বানায়নি সে তো লাহ ইল্লাহ বলে নি সেজন্য বলছে লাই ইহা ইহ একমাত্র যুক্তি একমাত্র বিবেক হলো ইলাহ তো জন্য मूल कथा की निजे सपे कार्यपूर्ण विज्ञानी थिरी प्रकाश करे विज्ञान संगे मिल पावा जा सकते कुरान मिले ना क्यों कारण प्रकृत विज्ञान जगे जगे तरह थियोरि चेन्ज कर বছর আগের অনেক এখন এসে সেটাকে মান্য করা হয় না। বিভিন্ন সময়ে তারা তাদের মত পেশ করছে বাস্তব বিজ্ঞান যেটা সেটার সঙ্গে কোরআন কোনো দিনও সাংঘর্ষিক হবে না কিন্তু বাস্তব বিজ্ঞান কোনটা সেটা আপনি কিভাবে নিশ্চিত হবেন কোরআনে আল্লাহ তালে একটা বিধান দিয়েছেন বিজ্ঞানের একটা থিওরির সঙ্গে সাংঘর্ষিক হয়েছে আঠারো সালে আঠারো শতাব্দীর সময় দেখা যাচ্ছে সেই বিজ্ঞানের সঙ্গে কোরআনকে মিল পাওয়া যায় না তারা বলে এ দেখেছে মুসলমানরা অন্ধবিশ্বাস করে অন্ধবিশ্বাস বিজ্ঞানের সঙ্গে মিলে না তাও মানে পরে এসে দেখা যাচ্ছে না বিজ্ঞান তারা যে থিওরি দিয়েছিল সেটা আসলে ভুল কোরআনে যেটা রয়েছে সেটার সঙ্গে বিজ্ঞানের মিল পাওয়া যাচ্ছে কারণ জ্ঞান বিজ্ঞান উৎসকে আরে জ্ঞান বিজ্ঞানের উৎসকে নাকি কোনো মানুষ আল্লাহ থেকে জ্ঞানী হতে পারে তাকে তো অনেক কল্যাণ দান করা হলো আল্লাহ বলছেন তোমাদেরকে খুব কম সাইন্সে দান করা হয়েছে চোখে দেখতে পাচ্ছি হ্যাঁ পারবো কখন যদি আয়না সামনে রাখি আমার চোখের সামনে অন্য কোনো কিছু প্রতিফল পরে তখন হয়তো দেখতে পারবো কিন্তু সরাসরি আমি আমার নিজের চোখকে দেখতে পারবো যে চোখ দ্বারা যে চোখ এতটা অসম্পূর্ণ যে যেই চোখ দ্বারা নিজের চোখকেই দেখা যায় না সেই চোখ দ্বারা কোনদিন আল্লাহকে দেখা সম্ভব তো ইসলামের মূল কথা আমাদের আমি বলছি না যে সবাই চোখ বুঝে গ্রহণ করে নেন শুধু বিবেকের মধ্যে ধারণ করেন কথাগুলো ভাববেন দ্বিতীয় বিষয় হলো ইসলামের কালিমা কি সবাই বলিনা নাকি সবাই জানিনা ইসলামের কালিমা কি कैलेमेर सौ जिन दरकार क्या धापूटो धाप अल्लाह तला प्रभुत् আর একটা হলো আল্লাহ তালে বাদ আল্লাহ প্রভুত্ব মানে কি এই সারা বিশ্ব চলাচল করেছেন আমাদের সবকিছুর পরিচালক কে এই বিষয়টা হলো একটার ধাপ আল্লাহ তালার প্রভুত্ব তা আমরা পূর্বের আলোচনা খেয়াল করে থাকলে এই জিনিসটা আমরা এতক্ষণ বোঝার কথা যে হিন্দু যারা রয়েছে খ্রিস্টান যারা রয়েছে ইহুদি যারা রয়েছে তারাও কিন্তু এই জিনিসটাকে বিশ্বাস করে এর পাশাপাশি সেও বিশ্বাস করে। রব হলেন যিনি পরিচালনা করেন যার হাতে ক্ষমতা তিনি হলেন রব তারাও বিশ্বাস করে রবকে আল্লাহ লা লাহ আমাদের কালিমা লাহ না আজকাল কালিমা ভুল ব্যাখ্যা সমাজে প্রচলিত অনেক ভাই কালেমার ব্যাখ্যা করে যে কালেমা কি মানে আল্লাহ খাওয়াই আল্লাহ পরাই আমাদের জীবন আল্লাহ আল্লাহ কালেমার ব্যাখ্যা না ভুল ব্যাখ্যা শুনেছেন এই ব্যাখ্যা কোনোদিন যে কালেমা মানে আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় আল্লাহ সবকিছু করে এটা হলো কালেমার ব্যাখ্যা হ্যাঁ এটা তখন কালেমার ব্যাখ্যা হতো যদি কালেমাটা হতো তখন কালেমার ব্যাখ্যা সঠিক ছিল কিন্তু আমরা কালেমার মধ্যে সমাজের মধ্যে এসেছিলেন সেখানে মুশ্রিক যারা ছিল মুশ্রিক বলাই হয় যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে যারা আল্লাহকে স্বীকার করে কিন্তু আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করে শিক্ষক মানে হলো অংশীদারত্ব তারা কাফের ছিল না আল্লাহকে অস্বীকার করতো না তারা মুসিদ ছিল অর্থাৎ আল্লাহ অন্য কাউকে হুবহু শিরিফ ছিল সেই জাহিল যুগের মুসিদদের মধ্যে তারা বিশ্বাস করতো এই দেবতা জল দেয় এই দেবতা আমি অসুস্থ হলে সুস্থ করে এই দেবতা সে ফসলের সবকিছু নির্বাহ করে কোন বছর ফসল ভালো হলে বর্ব যমুক দেবী গজে চলে এসেছিল তাই ফসল ভালো হয়েছে সে জাহিরা যুগের শীত জাহেরি যুগের শীত আমাদের পার্শ্ববর্তী দেশের আল্লাহ আসমান বানিয়েছেন আল্লাহ জমিন বানিয়েছেন তারা বলতে তুমি ব্যাক করো নাকি এতকাল তো আমরা এগুলোই বলে আসছি আমরাও তো বলি আল্লাহ কলান যদি এই মক্কা জিজ্ঞেস করেন আপনি যদি এই মক্কার করবেন বলবে আল্লাহ মক্কার মুস্রিক নাস্তিক ছিল না কেউ যদি এটা ভাবে সে ভুল ধারণার মধ্যে রয়েছে নাস্তিক ছিল নাস্তিক ছিল আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করত তাহলে সমস্যা কোথায় সমস্যা হলো আল্লাহর পাশাপাশি তারা বিভিন্ন উপাস্য বানিয়ে নিয়েছিল এক এক সময় এক এক উপাস ডাকতো কেন ডাকতো তারা নিজেরাও বলে দিচ্ছে মা না আহম ই না ইহুলফা আর তোমরা ভাবো আমরা হবলের পূজা করি তোমরা কিন্তু কেন আমরা এদের সামনে সমর্পণ করি নিজেদেরকে কেন আমরা তাদের সামনে নত হই কেন তাদের সামনে প্রার্থনা করি আরে বোঝ না আমরা তাদের এবাদত করি শুধুমাত্র এই জন্য যেন তারা আমাদেরকে সে রব আলিনের নিকটবর্তী করে দেয় তারা আল্লাহ কে ভেবেছে কোনো পারবেন সম্ভব কোনো বলবেন নেই আমি একজন শ্রদ্ধা আছে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই সুযোগ দেবে দাদা আমি ছেড়ে দেবে দেবে না মাধ্যম ধরতে হবে বিশেষ উপায় সেখানে হবে তারা আল্লাহকে ভেবেছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার আল্লাহর কাছে ডাইরেক্ট তো যাওয়া যাবে না আল্লাহ জিজ্ঞেস করি ভাই আপনার জন্য আপনি নিজে দোয়া করেছেন না আসলে আমি তো গুণাফার মানুষ আমি তো করিনি আপনি তো বিশ্বার মানুষ ভালো মানুষ আপনি দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে তো সে ভাবছে আর আল্লাহ তো অনেক বিশাল মহান সত্তা जरा विभिन्न आल्ला बद दिए अन्न कारो सामने से करे। क्यों करें रबमाना मुसलमान दौ के देखें আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ কে কিন্তু অন্য কাউকে সেদা কেন দিচ্ছে সেই মক্কার মুশিদদের একই রিপ্লাই যে আমরা তাদেরকে সেজ্জা দিচ্ছি কারণ তারা হলেন আল্লাহর বড় বলি তারা হলেন বড় ভালো মানুষ যদি আমরা তাদের সামনে চেষ্টা করি তারা আমাদেরকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেবে মিল পাওয়া গেছে রাসুল দুনিয়াতে এসেছেন এই সমস্ত আল্লাহ ছাড়া অন্য প্রার্থনা করে। সুস্থতা হোক অন্য কোন বিপদ মধ্যে আরোগ্য হোক মুক্তি হোক কেন প্রার্থনা করছে সে ভাবছে যে এই ব্যক্তিরও বোধ হয় কিছুটা ক্ষমতা আছে যেমন প্রাইম মিনিস্টার বিভিন্ন মন্ত্রীকে বিভিন্ন দায়িত্বে ভাগ করে রাখে राष्ट्र विभाग देखें पर क्षमता अमुक रेखे अमुक ओ क्षमता दिए रेखे अमुक से क्षमता दिए रेखे संगे से मुसरिक देर शीर्कल पार्थक्य पा जाए कारण जाह मुश्रिका विश्व करत আসল ক্ষমতা ধরকে আল্লাহ কিন্তু কাছে আল্লা করছে কখনো হবল কখনো মানা কখনো তাদের বিভিন্ন দেবতার নাম কেন তাদের কাছে ধারণা দিচ্ছে এজন্যই দিচ্ছে তারা ভাবছে যে আসল ক্ষমতা আল্লাহর কাছে কিন্তু আল্লাহ তালা বিভিন্ন মন্ত্রী পরিষদের মধ্যে দায়িত্ব ভাগ করে রেখেছেন এজন্য জন্য হবলের কাছ থেকে একটা চেহারেই যুদ্ধের মধ্যে তারা স্লোগান দিত জয় হবল জয় হবল এই যে স্লোগান গুলো কেন দিত তারা ভাবত এখানে বোধ হয় তার পাওয়ার আছে আগে গ্রামগঞ্জে দেখতাম সময় বলেছেন কি ব্যাপার আমাকে ডাকে কেন আমার নামও তো জানেন না আলী হাসান ওসামা অবক হয়ে গেছে কি ব্যাপার আমাকে ঢাকার কি আছে পরে কাছে গিয়ে বুঝলাম যে আমাকে ডাকে না অন্য কাউকে ডাকে কাকে ডাকছে আল্লাহ না আলী রদিয়াল তো সে কি ভাবে ক্ষমতা পাশাপাশি আল্লাহ আলী রদি আল্লাহর একটু দিয়ে রেখেছেন যে গাছ টানলে এই গাছকে সয়া ফেলা ক্ষমতা আলী এটা যদি না ভাবে তাহলে আলীকে ডাকার কি দরকার আরে আলীকে যিনি বানালেন আলীকে যিনি শক্তি দিলেন তুমি তাকে ডাকো ধরে নিলাম আলী অনেক শক্তিশালী তার দেহের মধ্যে অনেক বল ছিল সে যদি তোমাকে একটা মারত হর্তা হয়ে যাবা ভাবলাম ঠিক আছে আল্লাহর কাছে চাও আরে তুমি যার কাছে সুস্থতা চাও যার কাছে অসুস্থতা চাও তাহলে যেই ব্যক্তির কাছে চাচ্ছ সেই ব্যক্তির সুস্থতা যার হাতে ছিল তুমি তার কাছে কেন চাও না আল্লাহ তো বলেন বান্দাদেরকে বলে দিন তারা যেন আমার কাছে প্রার্থনা করে যখন আমার কাছে না যদি জিনিস না দেই তাহলে পরকালিয়ার জন্য তাকে জবাব দিবে দুনিয়ায় কেন দেন না অনেক সময় না দেওয়ার পিছনে অনেক বড় রহস্য থাকে আপনি ভাবছেন এটা ভালো কিন্তু বাস্তবে যদি এটা কবুল হয় আপনার হয়তো আপনার বড় করে ক্ষতি হয়ে रहमत रही যত পশু পাখি মানুষ হোক আর যেই হোক যত দয়া দেখ যত দয়া পৃথিবীর মধ্যে কোটি কোটি মা এসেছে এবং আসবে এবং এখন আছে এই মারা সন্তানদের প্রতি দয়া বাবাদের সন্তানদের প্রতি ভালোবাসা এগুলো হলো সেই রহমানুর রাহিমের দয়ার মাত্র একটা দয়া বাকি নিরানব্বইটা দয়া নিজের কাছে তিনি রেখে দিয়েছেন যেগুলো কেয়ামতের দিন তিনি জাহের করে গুনগার বান্দাদেরকে ক্ষমা করবেন যে আল্লাহ এত দয়ালু যে কোরআন পাঠ শুরুই করে বিসমিল্লাহ রাহিম রহমান শব্দ এসেছে রহমত থেকে রাহিমও এসেছে রহমত থেকে রহমানের প্রতিচ্ছি সেই আল্লাহর কাছে আমার বাঁধে কেন দুনিয়ার মানুষদের কাছে চাই আরে দুনিয়ার মানুষদের দয়া কতটুকু সারা দুনিয়ার সব মানুষের দয়া তো আল্লাহ তাল দয়া থেকে মাত্র এক বাকি নাইনটি তো এখন আল্লাহর কাছে রয়ে গেছে আর আমার দলের উপর ভরসা করো কামিয়াব হয়ে যাবে এই কথাগুলো যে শিরিক এটা কারণ অন্যতম সন্দেহ আছে কারণ ভরসা তার উপরই করা যায় যিনি সর্বময় ক্ষমতার অধিকারী যিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন जार निजेपर निजर नियंत्रण परिपूर्ण नहीं दुनिया मध्य मानुष एम देखान जानस निजे ध्वस रोध करते मृत्यु के ठेकाते सक्षम एक जो मानूष देखते हैं আমি তোমাদেরকে সবচেয়ে বড় রব ঘোষণা দিচ্ছি অথচ সেই ফেরাউন সারা দুনিয়ার বাদশাহ ছিল না সে ছিল মিশনের ফেরাউন কিন্তু সারাদার বাদশাহ ছিল না সুলাইম আলহিম সারাদার রাজা ছিলেন তাহলে সেই ফেরাউন যে নিজেকে সর্বোচ্চ রব দাবি করেছে সেও কি নিজের ধ্বংস ঠেকাতে পেরেছে কেমত রাগি কেউ পারবে ভরসা তো তার করা যায় যে নিজের নিজের ক্ষতি ঠেকাতে সক্ষম যে নিজের নিজের ক্ষতি ঠেকাতে পারে না সে অন্যের কে আবার কিভাবে সাহায্য করবে মধ্যে সর্বশেষ পৃষ্ঠায় আল্লাহ তালা সুরাত হাজের মধ্যে বলছেন ইয়া ইয়াঈহান হে মানুষ সকল দরিবা মাসালুন আমি একটা দৃষ্টান্ত একটা উদাহরণ দিচ্ছি ফাস্তমি আউলা খুব মনোযোগের সাথে উদাহরণটা শোনো তার কথা সবার আগে মাথায় আসে তার প্রতি নিজেকে সমর্পণ করো ইন নিশ্চয়ই তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছোলা যদি তারা সকলে ঐক্যবদ্ধ হয় তার তারপর তারা একটা মশা করতে সক্ষম পারবে। ডাকেন আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে বিভিন্ন থেকে মুক্তি পেতে চান ভালো জিনিস বাদ দিলাম মশা যে আমাদের সবচেয়ে বড় শত্রু বাক্যে খাঁচায় ভর্তি মানে বন্দি করে রাখা যায় কিন্তু মশাকে খাঁচায় তো বন্দি করা যায় না নিজে খাঁচায় বন্দি হতে হয় মশারি খাঁচা না একটা মশা এমন বড় পাওয়ার বাককে তো খাচাই বন্দী করে রাখি আর মশার ভয়েছেন শোনো মাছি মশা সৃষ্টি করবে তো দূরের কথা মাছি এসে যদি তাদের খাবারে ভাগ বসায় তুমি তোমার দেবতার সামনে একটা খাবার দিয়ে আসলে একটা নারিকেল অথবা অন্য একটা খাবার তুমি পূজার সময় দিয়ে আসলে দেবতাকে এখন একটা মাছি এসে যদি সেখানে বসে একটা ভাগ বসায় তাহলে সেই দেবতা তার খাদেম খুদ্ যারা থাকে তারা গায়েব করে দেয় আমার বাসা শাহজালের পাশে ছোট খেলে ল কত টাকা মানুষ দিচ্ছে বিশাল বিশাল হাড়ি ভরে যাচ্ছে তো চপচপ করছে নোটগুলো তো ভাবলাম ছোটবেলায় অনেক ছোট শাহজাল রহমতুল্লাহ বিরাট ধ্বনী হয়ে যাচ্ছে এক এক দিনে যে পরিমাণ বেচারা টাকা পাচ্ছে তো কয়েকদিন পর বাংলাদেশের শ্রেষ্ঠ ধ্বনি হয়ে যাবে মনে লাগবে। তো কয়েকদিন পর যখন বড় হলাম তখন বুঝলাম না এর এক টাকা কবরের মধ্যে কোন ফুটা করা নেই কবরের মধ্যে ব্যাংকের মতো এক টাকাও ফেলা হয় না সবজনে কোথায় হাওয়া হয়ে যায় কোথায় হাওয়া হয় আল্লাহ ভালো যায় তা আল্লা তালা পুরানি বিভিন্ন ভাবে বুঝিয়েছে ইব্রাহিম আলী ইসালাম তার বাবাকে বলছেন হ্যাঁ আমার বাবা আদরের সঙ্গে আমাদের এখন সর্বোচ্চ শ্রদ্ধা আমরা যেভাবে বাংলায় জানাই আব্বু হোক ড্যাডি হোক যেভাবে হোক পাপা হোক যে হে ড্যাডি আপনাকে বলছি শোনেন লিমাতে আবুদুমালা ইয়াসমা ওলা আঙ্া আপনি কেন এমন এমন দেবতাদের পূজা করেন যারা শুনেও না দেখেও না যদি শুনত আপনার ডাক্তার কান দিয়ে দিয়ে যদি যদি চোখ তাও অন্তত তার সামনে নমস্কার নমস্কার জানাচ্ছেন এমন কাউকে ডাকছেন যে বোধি জন্ধ দেখেও না শুনেও না তা আপনি ওরা লাথি দিলেও যা হবে আর ওর সামনে নমস্কার জানালেও তো তাই হবে কেন তার ইবাদত করছেন বলে আয় অগ্নি আঙ্কেশাইয়া সে তো আপনার কোনো কাজেই আছেন তারপর বলছি ডেডি একটা কথা শুনে রাখেন দেখাতে পারে যারা আইলে না যাদের ভিতরে আইন নেই যাদের ভেতরে জ্ঞান নেই তারা যত বড় মসনাই আসীন হোক না কেন তারা যত দিনে মেহনতি করুক না কেন মানুষকে সরল সঠিক পথ কোন দিনও দেখাতে পারবে না আজকাল মানুষ এমন এমন মানুষদের কাছে ধারণা দেয় সে মৌলিক নলেজগুলো যাদের কাছে নেই ইসলামের মৌলিক নলেজে আমি বললাম নিজেরা থেকে ঠিক করতে পারলে না আরে কালেমার ব্যাখ্যাটাই জানো না আগে যদি জানতে তারপর না মানার চেষ্টা করতে পারতেন এতকাল বসে কালেমার ব্যাখ্যা ঠিক করতে পারলে না নিজের ইমান ঠিক করতে পারলে না আর আমার ইমান ঠিক করে ফেলবে এই ক্ষমতা তোমার থেকে আসো হৃদায়তের মাপ হলো জ্ঞান যার জ্ঞান নিয়ে নিজেই পরিশুদ্ধ না অন্যকে পরিশুদ্ধ করবে কোথেকে বিভিন্ন ওষুধ দেয় না বসে বসে ফার্মাস্টারা ক্যান্সার হলে তাদের কাছে আপনারা। ক্যান্সার হয়েছে আপনি একটা ফার্মেসির কাছে গিয়ে যা আমাকে সবচেয়ে দামি ওষুধটা দেন আমার কিন্তু টাকা পয়সা কম নেই কত লাগবে খালি বলেন দিয়ে দেব। ওষুধ দিবে বা দিলে কে দর কাজ হবে কেন হবে না তার জ্ঞান জ্ঞান থাকে যে ব্যক্তি প্রকৃত ডাক্তার করেছে শুধু অর্জন করে গাড়ি দিলে হাত কাঁপতে থাকে কেঁপে কেঁপে পরে যান আপনি ড্রাইভার হতে পারবেন না তাত্ত্বিক শিখেছে এরপর ব্যবহারিক ভাবে প্রায়োগিকভাবে প্র্যাকটিক্যাল সেটা লম্বা সময় সেটা অনুশীলন করেছে তাহলে সেই ব্যক্তির কাছ থেকে কেবল ওষুধ নেওয়া যাবে পড়লাম যে ইমাম হয়তো মুশিদ আজকাল নামাজ পড়ার আগে গুলো খেয়াল করেন আপনারা কোন ইমামের পেছনে নামাজ পড়ছেন তার আপিদা বিশ্বাস আদৌ ঠিক আছে কিনা অনেকে আমল দেখে দাড়ি ঠিক আছে কিনা কবিরা নামাজ হয়ে লিপ্ত থাকে তারপর হবে না নামাজ হবে একজনের যদি দাড়ি সেব করেও থাকে নামাজ হবে মাকড়ো হবে মাকরু হবে মানে কি অপছন্দনীয় একটু গুনা হবে কিন্তু নামাজ কিন্তু আদায় হয়ে গেছে আপনার এক নামাজ আল্লাহর কাছে কবুল হবে তো ধরলেন ইমামের পিসা আপনি নামাজ পড়লেন তো এখন কথা হারিয়ে গেছে কি বলেছিলাম নিজের অজান্তে কখন সিরকে লিপ্ত হয়ে যায় কখন কুখরে লিপ্ত হয়ে যায় কখন নিফাকে লিপ্ত হয়ে যায় তার খবর তো তার নিজেরই থাকে না সে অন্য মানুষকে কিভাবে সঠিক দিন দেবে তেজন্য বলছিলাম আল্লাহ তা ছাড়া বাংলায় বললে অন্য কোন তো যেই ব্যক্তি আল্লাহর সামনে পুরোপুরি নিজেকে সোপে দিতে পেরেছে আল্লাহর দাসত্বকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে পেরেছে সেই ব্যক্তি গোলাম আর তার এই যে কালিমা লাহ ইহ সে এই কালেমার মর্ম এই ক্যালেমার এই হক কে আদায় করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ জীবনদাতা আমাদের জীবিকা দাতা আমাদের সব কিছুর কার হাতে আল্লাহর হাতে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী সার্বভৌম ক্ষমতার অধিকারী ইন্দে নিশ্চয়ই আল্লাহ তাল সর্ব পরিপূর্ণ ক্ষমতা এটা হলো আল্লাহ প্রভুত্ব এই প্রভুত্বকে যারা বিশ্বাস করে না তারা হল নাস্তিক এই যারা বিশ্বাস করে না তারা রবের অস্তিত্বে বিশ্বাস করে না আর যারা বিশ্বাস করে যে আল্লাহ তাদের অস্তিত্ব রয়েছে তিনি আমাদের রব আমাদের খালেক আমাদের মালিক আমাদের আরোগ্য দানকারী আমাদের জীবিকা দানকারী সব কিছু। কিন্তু কালেমার দাওয়াত এটা না কালেমার দাওয়াত হল দ্বিতীয় ধাপ হ্যাঁ দ্বিতীয় ধাপে আসার জন্য প্রথম ধাপ আসতে হবে এটা তো সবাই বুঝতে পারছে কিন্তু যেই রাসুল এসেছিলেন, যাদের মধ্যে এসেছিলেন তাদের সমস্যা প্রথম অংশে ছিল না সমস্যা ছিল কোথায় দ্বিতীয় আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আমাদের দেশে অথবা সারা বিশ্বের মধ্যে মুসলমান যারা রয়েছে আমাদের তাওহিদের সমস্যা প্রথম অংশে নাকি দ্বিতীয় অংশে আমাদের তাওহিদের সমস্যা প্রথম অংশ নাকি দ্বিতীয় অংশে আমাদের কারো সমস্যা নেই কর্তা আল্লাহ জীবনদাতা আল্লাহ আল্লাহ নেই তার মানে আমরা সবাই আস্তিক নাস্তিক না আমরা কেউই আমরা সবাই আস্তিক সমস্যা আমাদের কোথায় দ্বিতীয় অংশে এবার বুঝেন রসুল্লাহ যুগে এই যে ধরে নির্যাতন করা হলো শহীদ একজন তার ভিতরে ন্যূনতম হয় সে কিন্তু নারীদের উপর কখনো গায়ে হাত তুলবে কিন্তু আবু জাহাল যে ছিল সর্দার সেই সর্দার হয়ে একজন নারীকে শহীদ করেছে নিজের হাতে তাহলে কত বেশি শত্রুতা ছিল ইসলামের উপর করতে পারছে না, অন্যদেরকে ধরা মধ্যে পাচ্ছে না যাকে পাচ্ছে কখনো বেলালকে হাতের নাগালে পাচ্ছে সেই বেলালকে পাথর চাপা দিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ফেলে রাখছে কখনো সোমাইয়াকে পাচ্ছে লজ্জাস্থানের মধ্যে বর্ষাদের আঘাত করে শহীদ করে দিচ্ছে उभयुता उत्तर दी द्वंदा क्यालम जहलियात द्वंद्व कथायर द्वितीय प्रभुत्व समस्या ना रबान ना কিন্তু সমস্যা হল এবার কারণ বিবেককে আকর্ষণ করছি ইসলামের মৌলিক বিষয় যে বিষয়ে আপনি যে দলের হন যে মতবাদের হন যে মতদর্শের হন এই বিষয়ে আপনি একমত হতে বাধ্য আপনি মুসলমানই থাকবেন না শুধু সেই বিষয়গুলোর দিকে যেগুলো আমাদের শিকর শিকরে যদি না থাকে গাছের মাথায় যতই পানি দিলে হবে না আমি শুধু সেই শিকর কে চেনাতে চাচ্ছি আর কিছুই না শত্রুতা মনে হয় রাসুলের নামাজের সঙ্গে রাসুলের রোজার সঙ্গে রাসুলের হজের সঙ্গে আরে এটা যদি কেউ ভাবে সে ভুলের স্বর্গে বাস করে মক্কার মস্মিকরা হজ করতো এমনকি বায়ুল্লার পুনর্নির্মাণ তারা করেছিল বাইতুল্লাহ কায়াবাসরিফ ভেঙে গিয়েছিল অনেকদিন পুরনো হয়ে জনজীর্ণ হয়ে গিয়েছিল সেটার সংস্কার তারা নিজেদের হাতে করেছিল কারা মুসলমানরা মুসরিকরা করেছিল নিজেদের হাতে অন্যরা তখন সবাই মুশ্রিক তারা মিলেই কাবা ঘরে পুননির্মাণ করেছিল তারা শুধু তারা হজ করতো তা না দূরান্ত থেকে মানুষ এসে সেই বাইতুল্লাহ হজ করত। তারা মানে হজ নিয়ে আপত্তি না নামাজ রোজা এগুলো নিয়ে আপত্তি না বিভিন্ন নবীর যুগে ইসলাম এবং জাহেলিয়াতে সংঘর্ষে এক জায়গায় ছিল দুই জায়গায় না বারো পাড়ার দশ নম্বর পৃষ্ঠায় উল্লেখিত হচ্ছে একজন নবী ছিলেন সেই নবী তার কমকে যখন দাঁত দিলেন যে তোমরা আল্লাহ গোলাম হয়ে যাও আল্লাহর ইবাদত করো তখন তারা বলল। ইয়া সাহেব আরে হে সাহেব শোনো তুমি নামাজ পড়ো ভালো কথা তোমার নামাজ নিয়ে আমাদের আপত্তি নেই আর যদি তোমার নামাজ তোমাকে শেখায় যে মসজিদের মধ্যে আল্লাহ থাকবে সমাজের মধ্যে বাবদাদার থেকে যা পেয়ে এসেছি তাই চলবে তোমার নামাজ নিয়ে আমাদের আপত্তি নেই আমাদেরকে যে কোনো ভাবে যে কোনো জায়গায় অর্থ খরচ করার অনুমতি দেবে না তোমার নামাজ কি তোমাকে আদেশ করে আমরা এতদিন ক্যাপিটালিজম বিশ্বাস ছিলাম পুঁজি আমরা বিশ্বাস করতাম টাকা আমার আমি উপার্জন করছি এর এক মালিক আমি আল্লাহ আবার কি জিনিস আমার টাকা যেখানে ইচ্ছা যেভাবে হয়েছিলাম এই পাঁচ আয়াত যেদিনের উপর ঘরে আসেন তারা রাসুলের বিরুদ্ধে যুদ্ধে নামে নিয়ে তাদের আপত্তি ছিল না তাদের আপত্তি কখন শুরু হয়েছে তারা সে রাসুলের চাচার কাছে বারবার সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে তোমার নিয়ে জন্ম হয়েছিল জন্মদিনের পোশাক সেটা তো ফ্রেশ পোশাক জন্মদিনের পোশাক এ তো কোনো ভেজাল নেই সেখানে তো সুদ ঘোষ স্পর্শ নি তো জন্মদিনে সেই চাঁদার পোশাক পরে আমরা হজ করবো তো উলঙ্গ হয়ে হজ করতো তো তাদের কথা ছিল আরে তুমি কাপড় পরে হজ করবে করো তুমি নামাজ পড়বে করো এগুলো নিয়ে আপত্তি নেই কিন্তু তুমি কেন আমাদের বাপদাদার রেখে যাওয়া সে আদর্শের উপর হস্তক্ষেপ করবে কেন আমাদের দেবতাদের নিয়ে কথা বলবে কেন বলবে আমাদের বাপদাদারা ঘুরে করছে যখন তাদেরকে বলা হয় আল্লাহ বলছেন যদিও তাদের বাবদাদারা কোনো কিছুই বুঝতো না এবং তারা হৃদায়তিল না ইসলাম এবং জাহেরিয়তের মূল সংঘর্ষ এখানে ছিল এবারতের গন্ডি থাকবে ব্যক্তিগত জীবনের মধ্যে সীমাবদ্ধ তুমি ব্যক্তিগত মুসলিম হও ব্যক্তিগত জীবনে তুমি ইসলাম প্র্যাকটিস করো কোন সমস্যায় নেই কিন্তু সমাজ আল্লাহর বিধান অনুযায়ী চলবে না সমাজ চলবে আবুহালের বিধান অনুযায়ী চলবে না বরং বাস্তবায়িত হবে সংঘর্ষ ছিল এখানে কিন্তু ইসলাম বলে কোরআন বলে শোন তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ইমান রাখো আর কিছু অংশ কর করো আরে মানুষ যদি তোমাদেরকে নামাজ পড়তে বলি নামাজ পড়ো রোজা রাখতে পারো আর কিতাবের কিছু অংশ অস্বীকার করো কামিন বলছেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি এরকম করবে সে নিজেকে যতই ধর্ম দেখা না কেন যতই ধার্মিক মুসলমান হিসাবে নিজেকে উপস্থাপন করুক না কেন কিন্তু তার শাস্তি হল ইলিয়া জীবনে দ্বন্দ্ব ব্যক্তিগত জীবন নিয়ে ছিল না দ্বন্দ্ব ছিল যে সব ক্ষেত্রে আমরা কার গোলামী করবো ইসলাম বলছে সব ক্ষেত্রে গোলামি চলবে কার ইন হক ইল্লা আলিল্লা গোলামী যদি করতে হয় একমাত্র কার গোলামি गोलमी करके द्वंदिदेदिहा इसलम ग्रहण करल समाजक स्वाभाविक भाव একটু বিলাসীটা বেশি করে কিনা বৃদ্ধদের থেকে আমাদের সমাজের সর্বোচ্চ বিলাসী যে তরুণ তার চাইতে বেশি বিলাসী ছিল ইসলাম গ্রহণের পূর্বে তার এক একটা কাপড়ের দাম ছিল বর্ণনায় দেখা ছিলাম দুইশো দিরহাম হলে জাকাত ফরজ হয়ে যায় কয় টাকা হলে জাকাত ফরজ হয় হিসাব করে পাঁচশো টাকা হলে পাঁচ টাকা হলে কত টাকা হলে জাকাত ফরজ হয় সেই পরিমাণ সম্পদ ছিল তার এক একটা কাপড়ের দাম এত বিল তরুণ একদিন গেল রসুলের মজলিসে রাসুল তখন আমাদের মতো এরকম প্রকাশে জনসম্মুখে মজলিস করার মতো অবস্থা ছিল না চারিদিকে শত্রু আর শত্রু বন্দুক খুঁজে পাওয়া তখন রাসুল মক্কা থেকে কিছুটা দূরে একজন সাহাবির ঘর ছিল যে সাহাবীর নাম ছিল আলকাম এবং আবিল আলকাম গিয়ে রসুল মজলিস করতেন একজন দুজন তিনের এক বন্ধু তাকে সেখানে নিয়ে যায় সেখানে গিয়ে রের মুখ থেকে ইসলামের কথা শোনে পুরাণের বিধান শুনে সত্য তো আলোর জাহেরিয়াত অন্ধকা। অন্ধকার এবং আলোর মধ্য থেকে মানুষ কোনটাকে গ্রহণ করবে বক্রতা নেই সেই ব্যক্তির অন্তর আলো গ্রহণ করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে আজকের সমাজের একজন বৃদ্ধ ব্যক্তি সিক্সটি প্লাস প্লাস হয়ে যায় ইসলামের হাকিমতে জানে না তো সারাটা জীবন কি কেন আমরা আশা করছি ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করে দিবে কিভাবে আশা করছি সে তো ইসলামের বাস্তবতাই উদাহন করেনি সে বুঝেছে ফ্যামিলির কি গুরুত্ব সে বুঝেছে সারা দিন এগুলোর পেছনে ব্যয় করছে ইসলামের জন্য করছে না আর করবে কিভাবে ইসলাম তো শিখতে হয় ইসলাম তো চিনতে হয় ইসলামকে জানতে হয় ইসলামকে তো বুঝতে হয় তারপর ধারণ করার প্রশ্ন আমার রসুল বছর বসিয়ে ইসলাম চিনিয়েছেন বুকের মধ্যে তীর বিচ্ছে তর আঘাত পড়ছে একজন হচ্ছেন না কারণ তারা জানেন যে চোখ বন্ধ হওয়ার পরে আমার জন্য কিছু সংবাদ অপেক্ষা করছে এজন্য তো ইসলাম তো চিন্তা হবে तो जो रसुलर मुख्यलो सत्य दूर इलाको मिथ्या मध्य सत्य आगुन जले ग रसूल हजीज बीतरा पृथ्वी मध्य प्रत्येकता नवजात छत्य ग्रहण स्वभाजा जोग्यता जन्मग्रहण करवजात शिशु से हिंदू घरे ह्रीचान घरे हम बौधर घरे हम जेकोधर्मेर अनुसार ग्रहण जो जन्मग्रहण करवाबा ता ख्रीटान बनाए पुज बनाएसरोपद भाव भाव के बिकशित करश्य से सत्य धर्म सबाजा धर्म इसलम के ग्रहण कर এই জন্য সত্যের মধ্যে আল্লাহ তালা আলো রেখেছেন আজকাল তো মুসলিমদের উপর আমাদের কোন মেহনতি নেই দাওয়াত তাও মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ তালা সত্যের মধ্যে আলো রেখেছেন মুসাহ্বিনায়ের মুসলিম ছিলেন না রসুল যখন আবু বকুরকে দাওয়াত দেন মুসলিম ছিলেন না ইসলাম আসার পূর্বে মুসলিমকে ছিল रसुलता मानुषे विवेक के आकृष्ट कर फैला तुम्हारे तुम्हारा आकल खाटबे जार कारण रसुलर्मीधर्मी তারাকে উঠের দিকে তাকায় না উঠকে কিভাবে সৃষ্টি করা হয়েছে তারাকে আকাশের দিকে তাকায় না আকাশকে কিভাবে উত্থিত করা হয়েছে पहाड़ दिखे तक स्थापन पृथ्वी मध्यार निदर्शन रहे ग्रहण कर रसुल মা অনেক রাগে মানুষ সন্তানকে ভালোবাসে অনেক সবচেয়ে দামি কাপড় তাকে পরাচ্ছে কিনে দিচ্ছে জাহিলিয়াত মেটানোর জন্য সুতরাং জাহিলিয়া অত সহজে ইসলামকে গ্রহণ করে নেবে না এর জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন দীর্ঘ প্রসেসিনের প্রয়োজন রাসুল বলেন মুসাহ আপাতত তোমার ইসলামকে গোপন রাখো এখনই তোমার ইসলামকে প্রকাশ করতে চাও না পালন করতেন। কারণ একজন মুসলমান ইমানের পর যখন সে নিজেদের ইমানকে ঠিক করে নিল ভেতরে বিশ্বাসকে স্থাপন করল তো বিশ্বাস হলো অন্তরের কাজ কিন্তু একজন মুসলমান শুধু অন্তরের দ্বারা ইসলাম গ্রহণ করে না বরং সে তার সাড়ে হাত বড়ির দ্বারা ইসলাম গ্রহণ করে যখন অন্তরের মধ্যে ইসলাম বসে গেল তখন আমার হাত আল্লাহ হবে আমার পাওয়ার চোখ দিয়ে আল্লাহ আল্লাহ উচ্চারিত লোকের লুকে নামাজ পড়তেন একজন দেখে গিয়ে দেখে ফেলে তার মাকে গিয়ে জানিয়ে দিল তুমি জানো তোমার ছেলে তো ভিতরে ভিতরে হয়েছে সে এখন মোহাম্মদের ধর্মকে গ্রহণ করেছে আজকাল অনেক ছেলে পেলে অনেক তরুণরা বিভিন্ন সময় এসে হালত জানায় কিন্তু পরিপূর্ণ ইসলাম প্র্যাকটিস করতে গেলে বাবা এভাবে নির্যাতন করে মা ঘর থেকে বের করে দেওয়ার ভয় দেখায় আমার পড়ালেখা বন্ধ করে দেওয়ার ভয় দেখায় আরে ভাই তোমাকে আমার রসুল আকাশের তারকা বলে দেখে তারকা বলে গিয়েছেন সেই মানুষগুলোকে তো সুবিধা বঞ্চিত করার ভয় দেখানো হয়নি সেই মানুষগুলোকে তো প্রাণে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে তারপর তো তারা ইসলামের ওপর আমি চলছিলেন সামান্য পরীক্ষার শিকার হয়ে ইসলামকে ত্যাগ করে ফেলতে চাও ইসলাম থেকে দূরে সরে যেতে চাও সমস্ত পূর্ববর্তীদের উপর তাদের অর্থ কষ্ট এসেছিল অন্যান্য বিপদ আপদ এসেছিল অবস্থা এমন হয়েছিল তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল এমনকি হাত্তায়সুল আল্লাহ রসুল এবং মোমিনা সাহাবিরা যাদের ইমান আল্লাহর উপর সবচেয়ে বেশি তারা পর্যন্ত বলে ফেলেছে মাতা মাতা আমার সুল্ল আল্লাহর সাহায্য কখন আসবে এত সহ্য হয় না জানাতে যাওয়া এত সহজ ধারণ করো তুমি পরীক্ষার মধ্যে অটল থাকো তুমি আমাকে তোমার কাছে পাবে তুমি চাও জান্ নিঃসন্দেহে যারা বলে আমাদের রাবাল্লাহ এই কথা আমরা সবাই বলেছি আমরা সবাই বলেছে কি আমাদের রাবাল্লাহ প্রয়োজন হয় নিজের জীবন যাবে তারপরে যারা অবিচল থাকবে আল্লাহ বলছেন মৃত্যুর পূর্বেই তাদের কাছে রহমতের ফেরস্তা নেমে আসবে আল্লাহ তু তোমরা ভয় করোনা দুনিয়ার জীবনে আমরা ফিলেস্তানা তোমাদের বন্ধু ছিলাম আখেরাতেও আমরা তোমাদের বন্ধু তেজন্য জন্য ইসলামকে চিনতে হবে ইসলামের উপর অবিচল থাকতে হবে ঘটনাটা বলেই শেষ করে দিচ্ছি এরপর মুসাবিনু একটা পর্যায়ে সে সকল কষ্টের সম্মুখীন হয়ে মক্কার মধ্যে থাকানোর পরিস্থিতি ছিল না বাধ্য হয়ে হাবাসার দিকে হিজরত করলেন ইসলামের প্রথম হিজরত হয়েছিল হাবাসা ইথিওপিয়ায় সেখানে হিজরত করলেন কিছুদিন সেখানে থাকলেন তারপর আবার রসুরের মোহাব্বতে ছুটে আসলেন আবার হিজরত করলেন তো যাই হোক সময় প্রায় শেষ হয়ে এসেছে সর্বশ্রেষ্ঠ বলে শেষ করে দিচ্ছি এই মুসাব রবিআল্লাহ আহ জিজ্ঞেস ছিলেন আরবের সবচেয়ে বিলাসী তরুণ উহুদের যুদ্ধে যখন তিনি শহীদ হয়ে যান। যানী তার এক হাতে ছিল ইসলামের পতাকা ডান হাতে ছিল ইসলামের পতাকা কালেমার ঝান্ডা বাম হাতে ছিল তলবাড়ি একটা ঘোড়ার উপর সবার ছিলেন উহুদের যুদ্ধে প্রথম ধাপে বিজয় হওয়ার পর একটা ভুলের কারণে মুসলমানদের পরাজয় হয় তখন সেই কাফের বাহিনী এসে মোসাফর অ্যাটাক করেন অ্যাটাক যখন করেন তখন যেহেতু তার হাতে ঝান্ডা ছিল এই ঝান্ডাকে ফেলে দেওয়া গেলে সেটা মুসলমানদের একটা পরাজয় হিসেবে বিবেচিত হবে তার ডান হাতের উপর আক্রমণ করে ডান হাত কেটে যায় তিনি বাম হাত থেকে তরবারি ফেলে দিয়ে সেই যতক্ষণ পর্যন্ত তার ভেতরে প্রাণ ছিল ইসলামের কালেমা একটা পতাকা কেউ তিনি নিচে পড়তে দেননি ইসলাম ধ্বংস হবে তো দূরের কথা ইসলামের বাহ্যিক একটা নিশানাও যেন মাটিতে না করে যায় এরপর যখন তিনি শহীদ হয়ে যান যখন সবাইকে শাহিদদেরকে দাফন করার জন্য বিভিন্ন জায়গা খোঁড়া হয় তো দাফন করার পূর্বে তো কাফোন পরাতে হবে এখন মোসাফর কাফন পরানোর জন্য একটা চাদর খুঁজে পাওয়া যায় মাত্র একটা চাদর কিন্তু চাদরটার অবস্থা হলো চাদর দ্বারা যদি মাথা ঢাকে পা খুলে যায় আর যদি পা ঢাকে মাথা খুলে যায় এমন একটা কাপড়ও পাচ্ছেন না একটা রুমালও পাচ্ছেন না যেই রুমালটার দ্বারা অন্তত বাকি অংশটা পূরণ করা যাবে আরবে সবচেয়ে বিদেশি তরুণ আমাদের তার মাথার উপর সে চাদরটা দেওয়া হলো আর পায়ের বাকি অংশটা ইদির নামক একটা ঘাসের দ্বারা আবৃত করে সে অবস্থায় তাকে সেই কবরের মধ্যে রাখা হলো অথচ সেই মোসাদ এমন মানুষ ছিলেন যখন মদিনা বাড়ো বড় সাহাবি থাকতে এমনকে পর্যন্ত ইসলাম গ্রহণ করেছিলেন যে সাদের ব্যাপারে হাদিসে বলা হয়েছে ইহতা সাদ রহমানের মৃত্যুতে রহমানের আরস কে উঠেছে আমার মৃত্যুতে আসমান কিন্তু সেই সাদের মৃত্যুতে রহমানের আরস কেঁপে উঠেছে সেই সাদ এই মুসাদের ইসলাম গ্রহণ করেছেন তো আজকে পুরো আলোচনার খোলাশা হলো ইসলামের সার কথা ইসলামকে আমাদের চেনা দরকার ইমানকে চেনা দরকার ভেতরে আকিদা না দরকার কারণ সফল সেই ব্যক্তি যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করল ব্যর্থ সেই ব্যক্তি যে নিজের ধাপ হলো আমার আকিদাকে পরিশুদ্ধ করা ইসলামকে চেনা ইসলামকে জানা যে ব্যক্তি ইসলামকে চেনে নি ইসলামকে জানেনি নিজের ইমান এবং আকিদাকে পরিশুদ্ধ করেনি যত আমলেই করুক না কেন ভেতর থেকে মিথ্যা কথা হিংসা বিদ্বেষ লোভ জাননাতে যেতে পারলেন আজকাল আমরা আত্মশুদ্ধির প্রথম ধাপ থেকে দূরে চলে গেছি আল্লাহ তালা আমাদেরকে এই সকল বিষয় সঠিকভাবে জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমি